গণতন্ত্র কাকে বলে আমি জানতে চাই গণতন্ত্র কাকে বলে আমি জানতে চাই স্বাধীন দেশের স্বাধীনতা কেন বলো নাই স্বাধীন দেশের স্বাধীনতা কেন বলো নাই গণতন্ত্র কাকে বলে আমি জানতে চাই গণতন্ত্র কাকে বলে আমি জানতে চাই স্বাধীন দেশে স্বাধীনতা কেন বলো নাই স্বাধীন দেশে স্বাধীনতা কেন বলো নাই জীবনটা হারায় প্রতিবাদের নামলে কেন জীবনটা হারায় প্রতিবাদের নামলে কেন জীবনটা হারায় স্বাধীন দেশে স্বাধীনতা কেন বলো নাই স্বাধীন দেশের স্বাধীনতা কেন বলো নাই স্বাধীন দেশে स्वाधीनता क्यों बोलो नास्तिक देरबादे मीटिंग मिशिल हो ना से मीटिंग क्यों गुलटि कोटी जनता एर जवाब चाहिए কোটি কোটি জনতার কাছে এর জবাব চাই স্বাধীন দেশে স্বাধীনতা কেন বলো নাই স্বাধীন দেশে স্বাধীনতা কেন বলো নাই স্বাধীন দেশে স্বাধীনতা কেন নাই গণতন্ত্র কাকে বলে আমি জানতে চাই কাকে বলে আমি জানতে চাই স্বাধীন দেশে স্বাধীনতা কেন বলো নাই স্বাধীন দেশে স্বাধীনতা কেন বলো নাই প্রতিবাদের নামলে কেন জীবনটা হারায় প্রতিবাদের বাংলাদেশে আসে, নব্বই ভাগ মুসলমানের সোনারা বাংলাদেশে ফেসবুকে নবীর অপমান বাংলার এই আদালতে ওদের বিচার চাই বাংলার এই আদালতে ওদের বিচার চাই স্বাধীন দেশে স্বাধীনতা কেন বলো নাই স্বাধীন দেশে স্বাধীনতা কেন বলো নাই গণতন্ত্র গণতন্ত্র কাকে বলে আমি জানতে চাই স্বাধীন দেশে স্বাধীনতা কেন বলো নাই স্বাধীন দেশে স্বাধীনতা কেন বলো নাই প্রতিবাদের নামলে কেন জীবনটা হারাই প্রতিবাদের স্বাধীনতা কেন বলো নাই গরিব দুঃখীর ন্যায্য পাওনা আদায়ের মিছিলদের ভাই লাঠি পেটা কেন সেখানে চলে গরিব দুঃখীর ন্যায্য পাওনা আদায়ের মিছিলে।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 जीवन नाम ले जीवन नाम ले जीवन टा हर स्वाधीन देर स्वाधीनता क्या बोलो न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 अपनारा सुनिष्ट गीतिकार सुरकार इसलामी संगीत शिल्पी आब्दुल कप्लबी कथा सुर और कण्ठे एक चमत्कार जागरणी संगीत